মানবতার সমাধান والسلام على نبينا محمد যে প্রান্ত বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবিরা কবিরাগুনাগুলোকে নিয়ে যাতে করে আমরা জানতে পারি কি হলো কবিরাগুনা এর প্রকৃতি আর এর প্রকরণ আর ভাবে যাতে আমরা নিজেরা এর সাথে জড়িয়ে না পড়ি আর কোনোভাবে আমাদের দ্বারা যাতে এর প্রচার আর প্রকাশ না ঘটে বরং আমরা যাতে তৌবা করতে পারি কারণ তৌবা করলে আল্লাহ ভা না হতালা অপরাধ ক্ষমা করে দেন এমন কি তিনি ওয়াদা করে তৌবাকারীর অপরাধকে তিনি নেতে পাল্টে দেবেন সোফান আল্লাহ সুতরাং আল্লাহ সুফানা তোমাদের প্রত্যেকেরই জীবনে কবিরা গুনা থেকে বাঁচার তৌফিক দিন এবং সকল অপরাধের জন্য তৌবা করে রব্বুল আলমিনের আপন হওয়ার তৌফিক দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ আজকে আমরা আলোচনা করতে চাই একটি কবিরা গুণানী আর তা হলো মদ পান নেশা করা আল্লা সুফান এই পৃথিবীতে আমরা যারা মানুষ সৃষ্টির সেরাজীব আমাদেরকে দেহের দিক থেকে সৃষ্টির সেরাজীব করে তৈরি করেননি আমাদের আকৃতি অবয়বের দিক থেকে আমরা সৃষ্টির সেরাজীব না বরং একটি বিশেষ মর্যাদা এটি বিশেষ যোগ্যতার মাধ্যমে তিনি আমাদেরকে সৃষ্টির সেরাজীব বলে ধন্য করেছেন যদি সহজ ভাষায় জিনিসটা ব্যাখ্যা করি সবাই মিলে তাহলে আসুন না দেখি যদি সারা পৃথিবীতে সৃষ্টির সেরাজীব হওয়ার কোনো প্রতিযোগিতা হয় আর এই প্রতিযোগিতা যদি হয় দৌড়ের মাধ্যমে দৌড়ে যে বিজয়ী হবে সে সৃষ্টির সেরাজীব তাহলে মানুষ কি পারত দৌড়ে বিজয়ী হতো বরং মানুষের চেয়ে দৌরে অনেক আগে অনেক প্রাণী আগায়ে চলেছে যদি বলতাম সৃষ্টির সেরাজীব লাভ দিয়ে কত বেশি দূরত্ব অতিক্রম করতে পারে সেভাবে সৃষ্টির সেরাজীব তাহলে কি আমরা পারতাম বরং অন্য অনেকেই অনেক প্রাণী লাভ দিয়ে আমাদের চেয়ে আগায়ে চলে শুধু তাই না যদি বলি উড়ার দিক থেকে প্রতিযোগিতা হবে যে উঠতে পারবে সৃষ্টি সেরাজীব তাহলে পাকি হয়ে যেত আমরা পারতাম না শুধু তাই না সাতার কাটা যে যত বেশি সাঁতার কাটতে পারে তাহলে পানিতে গিয়ে কদ্দূর সাতার কাটতে পারতাম সৃষ্টি সেরাজীব হতে পারতাম না ঠিক তেমনি দেহের দিক থেকে সৃষ্টি সেরাজীব তাহলে হয়তো ডাঙ্গায় হাতি আর পানিতে তিন মাস সৃষ্টির সেরাজীব হয়ে যেত এমনিভাবে এক একটি সেক্টর আলাদা আলাদা করে দেখুন সৃষ্টির সারাজীব হওয়ার প্রতিযোগিতায় আমরা কেউ পারতাম না মানুষ পারতো না এই সাড়ে হাত ছোট্ট প্রাণী সৃষ্টির সেরাজীবটা কিন্তু বন্ধু একটি জিনিস দিয়ে আমরা সৃষ্টির সারাজীব আর তা হল জ্ঞান তা হলো বিবেক তা হলো আকল তা হলো জ্ঞান তা হলো বুদ্ধি অদলস ভান তালা এই সাড়ে হাত ছুট্ট প্রাণীটাকে যে জ্ঞান দিয়েছেন জ্ঞান দিয়ে মানুষ তৈরি করেছে এমন গাড়ি কেউ দৌড়ে তার সাথে পারে না ট্রেন জ্ঞান দিয়ে মানুষ আবিষ্কার করেছে প্লেন আকাশে উড়ে বেড়াচ্ছে পাখির বাবার ক্ষমতা নাই বিমানের পাশে আস পানির ভিতরে সাতার দরকার নাই সাবমেরিন তৈরি করেছে মানুষ বিবেক দিয়ে জ্ঞান দিয়ে আকল দিয়ে তাই সকল দিক থেকে মানুষ ব্যর্থ এক জায়গায় সফল তার নাম বিবেক তার নাম জ্ঞান তার নাম আকল তার নাম বুদ্ধি তার নাম ব্রেন এটা আল্লাহ সবহান শ্রেষ্ঠতম নিয়ামত রব্বুল আলমিনের সর্বশ্রেষ্ঠতম উপহার আমাদের প্রতি আমাদের বিবেক আমাদের ব্রেন কিন্তু যদি রব্বুল আলমিনের দেয়া ওই বিবেক আর বুথকে কোনো কিছু ঢেকে দেয় এটা কি অপরাধ নয় অন্যায় নয় এটা কি কবিরা গনুল্লাহ এমন সকল জিনিসকে হারাম করেছেন যা মানুষের বিবেককে ঢেকে দেয় হিতাহিত জ্ঞান মানুষ হারিয়ে ফেলে আকল হারিয়ে ফেলে বুধ হারিয়ে ফেলে জ্ঞান হারিয়ে ফেলে আর তাই আকল বিবেক আর বুধ আর জ্ঞানকে হারিয়ে দেয় যে জিনিস আরবিতে তাকে বলা হয় খাম বাংলায় বলা হয় মদ খামর মানেই হলো ঢেকে দেয় যে কারণে দেখুন একজন সুস্থ মানুষ তার কথাবার্তা আর আচরণ একজন মদ্যপ তার কথাবার্তা আচরণ একজন মদ মদবানকারীর অবস্থা আর একজন ভালো মানুষের অবস্থা সুতরাং যে ব্যক্তি মদ খায় সে নিজের নিজের মধ্যে রব্বুল আলমিন প্রদত্ত শ্রেষ্ঠতম নিয়ামতকে স্বীকার করে তার বন্ধু, মদ, মদ, মদ পান, বিষয় কবিরা হওয়া উচিত। কত সোনার সংসার ধ্বংস হয়েছে কেবল মদ্যপার কারণে কত মা বাবার সোনার কলিজার ধন হারিয়ে গিয়েছে মদ্যপানের কারণে নেশা করে করে কত যুবক হারিয়ে গিয়েছে অতল গহপ পরে নেশা বরং মেডিকেল সাইন্স আজকের শিক্ষিত সমাজ বিজ্ঞানী সবাই মিলে নেশা আর মদ এর বিরুদ্ধে কারণ নেশা আর মদ মানব অস্তিত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ ব্যক্তি নিজে খেয়ে কেবল নিজেকেই ধ্বংস করে না বরং এই পৃথিবীর সৃষ্টির সেরাজীবের অবস্থান থেকে নিজেকে ধ্বংস করে দেয় আল্লাহ শ্রেষ্ঠ উপহার কে অস্বীকার করে বন্ধুগণ এই মদ এই নেশা ইতিহাস ইতিহাস ইতিহাস যদি দেখি পৃথিবীর ইতিহাসে মদের তত প্রাচীন আর তাই অতীত সময়ে পৃথিবীতে যেহেতু শয়তান চিরস্থায়ী রয়েছে মদও ছিল আছে নেশা রয়েছে আল্লাহ সফা আনা তাল যখন আন আলী করি নাজিল করেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কারণ ছিল যত পুরনো মত তত বেশি আবিজাতিল্লাহ আল্লাহ আলা তার প্রদত্ত নিয়ামতের বিরুদ্ধে তার নিয়ামত অস্বীকার করার এই অন্যতম উপাদানকে হারাম করলেন তবে চারটি প্রক্রিয়ায় প্রথমত মদ এবং মদ তৈরির প্রক্রিয়ার কথাগুলো বলে সতর্ক করলেন সাবধান বললেন আঙ্গুর আর খেজুর শ্রেষ্ঠতম ফল খাও পচায়া নষ্ট করে রস দিয়ে বিকৃত বাস্তবতায় নেশা তৈরি কর না যারা ভালো মানুষ তারা সতর্ক হতে থাকতেন দ্বিতীয়ত মানুষ আপনাকে প্রশ্ন করবে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে তবে হে আপনি বলে দিন মদ আর জোয়ায় অনেক বড় অপরাধ তবে মানুষের কিছু উপকারও আছে বলে আমি স্বীকৃতি দিলেন কিন্তু বলেন ওয়াইস বোহমা আকবর ফেমা মদ এবং জুয়ার উপকারের চেয়ে অপকার অনেক বেশি এটার দ্বিতীয় পর্যায়ে যারা বিবেক পান তারা অডেল অপকার বাদ দিয়ে মদ ছেড়ে দিলেন সামান্য উপকারের বিপরীত অডেল অপকার না বাদ তৃতীয় পর্যায়ে করলেন যাতে করে নামাজ যে পড়বে সে যাতে মদের আশেপাশেও না যায় বিবেক হারিয়ে ফেলে অবস্থায় নামাজ পড়ার দরকার নাই সস্ত হবার নামাজ পড়ব না সাবধান হয়ে গেলেন সবাই সর্বশেষ রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন ইন্নামাল খামরু والميسر والأنصاب والأزلام والرجس من عمال الشيطان فجتنبوه ربما يقولون انشتوي موت رجس دورا جاريتان خراب الباش عناي ارمين عمال الشيطان شويتان ارقاج شطران فجتنبوه بيروتوت حقو حرام ويه ربما يقولون انه حرام كوري دي لين موت كارون شويتان ارقاج শয়তানের কাজ এবং এর দ্বারা ঢেকে দেয় বিবেককে আকল জ্ঞানকে বুধকে বন্ধুগণ আজকের আমাদের সমাজ আর জাতিতে আল্লা সুফান নিষিদ্ধ এই মদ আসে না নাই যারা মধ্যপ যারা মদ পানে সহযোগী যারা মদ তৈরি করে যারা মদের সাথে জড়িত কবিরা কব মানবতার বিরুদ্ধে অপরাধ সৃষ্টির সেরাজীবকে ধ্বংস করার এই প্রক্রিয়ার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন বিধ্বংসী এবং এর থেকে বাঁচার প্রক্রিয়া নিয়ে আমরা আরো কথা বলব ছোট্ট একটি বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন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 मुमिन व्यक्तर बारंगलमय मुमिने वैशिष्ट स्वच्छलता उर्जित हम से कृतज्ञता प्रकाश करणकर पद नेमे से धारण कर सही मुस्लिम चतुर्थ खंड मन गोध्या जाते बला तसोल्लाम जीजें व्यवहार करते हैं कार जन्म জাহাঙ্গীর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 সালামু আলাইকুম আরাহমতুল্লাহ অলাম বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম যে মদ মানুষের শ্রেষ্ঠ সম্পদকে ধ্বংস করে দেয় আশরফুল মখলুকাতের পরিচয়কে ধ্বংস করে দেয় রব্বুল আলমিন তাহা হারাম করেছেন রব্বুল আলমিনের হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সালাহ আলী ওসাল্লাম তাহা হারাম করেছেন কিন্তু আজ আমাদের মাঝে মদ চলছে কোথাও কোথাও লাইসেন্স দেয়া হচ্ছে কোথাও কোথাও অনুমোদিত হিসাবে চলছে কিন্তু কেন তাদের কি বোধ নেই বিবেক নেই এটি খুরা যুক্তি অনেকেই বলেন প্রচন্ড ঠান্ডার দেশে শরীর গরম হওয়ার জন্যে মত ওই সকল কপাল পুরারা কি মধু খেতে পারেন না তালা দিলেন মধু রব্বুল আলমিন দিয়েছেন প্রচন্ড ঠান্ডার দেশে গরম হতে চাও মধু খাও মদ খেলে পচা জিনিস নষ্ট জিনিস কারণ মদ ভালো জিনিস দিয়ে তৈরি হয় না পচাই নিকৃষ্ট জিনিস থেকে আর খাদ্য গ্রহণের ব্যাপারে আদেশ দিতে গিয়ে মানবতাকে একটি কথা বলেছেন ওহে বিশ্ব মানবতা কুলু মিম্মা, ফিল হালালান তৈবা ওহে মানুষ হলেই তোমার দায়িত্ব খাবে হালাল এবং তৈকা পচার বাসি জিনিস খেয়েও না তো পচায়া মদ খাবা নিজের ধ্বংসের জন্য না আজকের পৃথিবীতে ঠান্ডার দেশের লোকজন যে যুক্তি দিয়ে মদ খেতে চান আল্লাহর অস্তে অনুরোধ মধু খান মদের প্রয়োজনের বিপরীতে মধুখান দেখবেন শেফাও হবে আপনার সব কিছুই হয় বন্ধুগণ আজকের পৃথিবীতে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন বাস্তবতায় মদ আর নেশা আমাদের মধ্যে চলে আসছে মদ নিষিদ্ধ হওয়ার মূল কারণ আর প্রত্যেক এমন জিনিস যা বিবেককে ঢেকে দেয় তার নামই মদ তার নামেই খামর এটাই ব্যবহার করা কবিরা এটাই হারাম কিন্তু আজ বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন নামে এই মদ আমাদের মানব সভ্যতার ধ্বংসের জন্য দাঁড়িয়ে রয়েছে যদি কখনো দেখা যায় যে তরল পানীয় নামে মদ বা নেশা ঢুকিয়ে দেয়া হচ্ছে যাতে করে জেনারেশন ধ্বংস হয়ে যায় এই সমস্ত বিষয় কন্ট্রোল করার জন্য কোনো কর্তৃপক্ষ কি নাই আল্লাহ হদায়ত নাসিব কখনো কখনো এই নেশা তরল নয় ট্যাবলেট আকারে বিভিন্ন নামে ছড়িয়ে দেয়া হচ্ছে আবার কখনো কখনো এই নেশা আগুন দিয়ে জ্বালিয়ে খাওয়া হচ্ছে অনেকেই হয়তো বলবেন স্বাভাবিকভাবে ধূমপান মানেই মদ এর সম পর্যায়ে নেশাগ্রস্ততার পর্যায়ে পৌঁছে না কিন্তু না জেনে রাখা উচিত সিগারেট বিড়ি অথবা আগুনের ধোঁয়া দিয়ে যা খাওয়া হয় অন্তত নেশার একটি বড় বিষয় হিরোইন তা দিয়ে খাওয়া হয় তার ধোঁয়া নেওয়া হয় সুতরাং এর দ্বারা তো বিবেক ঢেকে যায় শুধু তাই না আজকের পৃথিবী আমরা আলে মোলা নই সর্বসাধারণ শিক্ষিতজন সমাজবিজ্ঞানী সবাই মিলে আজ ধূমপানের বিরুদ্ধে ধূমপানকে কেউ ভালো বলে না বরং সুন্দর গ্রিন পৃথিবীকে অগ্নিগুলোকে পৃথিবীতে পরিণত করার অন্যতম একটি অপচেষ্টায় ধূমপান দিয়েও হচ্ছে এর দ্বারা ব্যক্তি নিজে ধূমপান করে নিজেও ক্ষতিগ্রস্ত তার আশেপাশের পরিবার পরিজন সবাইকে আক্রান্ত করছে ধুমপান পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে নিষিদ্ধ করা হচ্ছে নিরুৎসাহিত করা হচ্ছে আজকের এই জড়বাদী পৃথিবীতেও যারা বিভিন্ন ধরনের অনাচারে লিপ্ত তারাও আজ বলছে না ধূমপানের কোনো প্রচারণা করা যাবে না প্রকাশনা দেওয়া যাবে না বরং লিখতে হবে সিগারেটের গায়ে ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান মানে অনিবার্য মৃত্যু সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান শাস্যের জন্য ক্ষতিকর এত সব লেখা লেখালেখা হচ্ছে কিন্তু তারপরেও সবাই পান করে যাচ্ছে নিজের বিবেক ঢেকে দিচ্ছে এই যে প্রক্রিয়াগুলো নেশা বিভিন্নভাবে কখনো তরল কখনো ট্যাবলেট কখনো ধূমপান এ বিভিন্ন প্রক্রিয়ায় অথবা কখনো ইনজেকশন দিয়ে নেশা করা হচ্ছে নেশা করছে সিরিজ দিয়ে তরল নিজের রক্তে অথবা গুছতে ঢুকিয়ে দিচ্ছে এর দ্বারা নেশা নিচ্ছে নিজের বিবেক ঢেকে দিচ্ছে যারা এমন নেশা করে খুজ নিয়ে দেখুন কথা বলে দেখুন হয়তো একটু সময় একটু ফুরফুরে মেজাজ লাগে তাও কি বলে কি কয় কি হয় আর কি চলে কোন খবর থাকে না কিন্তু এমন হয় যে আর চলতে পারে না হাঁটতে পারে না নিজেই নিজেকে শেষ করেন সুতরাং সকল বিবেচনায় নেশা মদ তা যে প্রক্রিয়াই হোক মানুষের অস্তিত্বের বিরুদ্ধে সত্তার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে আর এটা যারা গ্রহণ করে তারা কবিরা গুণায় লিপ্ত যারা এটা তৈরি করে প্রক্রিয়া করে এদের সবাই এর গুণার সাথে সম্পৃক্ত সবাইকে তওবা করা উচিত কারণ এই পৃথিবীতে নেশা করে কেউ কেউ কোনো সফল হয়নি নেশা কাউকে রাজা বাড়িয়ে দেয় নাই নেশা করে কেউ ধনী হয়ে উঠতে পারে নাই নেশার কারণে কেউ অত্যধিক কর্মটার পরিশ্রম হতে পারেনি সাময়িক হয়তো কিন্তু তারপরে একেবারে বেলুন যেমন ফুলালে হাওয়া ছেড়ে দিলে শেষ ঠিক এমন হয়ে গিয়েছে নিঃশেষিত হয়ে যাচ্ছে সুতরাং বধুগণ নেশা মদ রব্বুল আলামিন হারাম করেছেন আমাদের প্রত্যেককে উচিত এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা আজকে পৃথিবীতে আমাদের প্রত্যেককে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক বাস্তবতায় নেশার বিরুদ্ধে অবস্থান নিতে হবে জনমত তৈরি করতে হবে পারিবারিক পরিমণ্ডলে একটি বাচ্চাকে শিখাতে হবে আগামীর ভবিষ্যৎ বাচ্চাদের বলতে হবে না নেশা নয়। মদ নয় বিবেক ঢেকে যায় এমন নয় বরং বিবেক উন্মুক্ত হয় এমন কাজ করতে হবে বাচ্চাদের মধ্যে সর্বত্র প্রতিযোগিতার সৃষ্টি করতে হবে যাতে বিবেকের উন্মুক্ততা তথা লুকিয়ে থাকা প্রতিবার অঙ্কুর উদ্গমন ঘটে বন্ধুগণ তাই তো সারা পৃথিবীতে আন্দোলন শুরু হয়েছে মাদককে না বলুন যারা আজি আন্দোলন করছেন তাদের এই কথাটাও যুক্ত করে দেওয়া উচিত কারণ মাদক কবিরাগুনা নেশা কবিরাগুনা হারাম তৌ বা না করলে রব্বল আরমিন ক্ষমা করবেন না সুতরাং প্রত্যেক দেশ এবং জাতি প্রত্যেক ব্যক্তির নিজ নিজ অবস্থান থেকে এই কবিরাগুনার বিরুদ্ধে সক্রিয় হওয়া উচিত পারিবারিক পরিমণ্ডলে যদি বিষয়গুলো নিয়ে চর্চা হয় যে এটা কবিরাগুনা এটা হারাম তাহলে অবশ্যই এই পরিবারের ইনশা আল্লাহ কেউ নেশায় আক্রান্ত হয়ে নিজেকে পরিবারকে অন্ধকারে ঢুকিয়ে দেবে না স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিরুদ্ধে পাঠ্যপুস্তকে থাকা উচিত লেখে দেওয়া যেটা কবিরা গুণা তো না করলে এর থেকে মুক্তি পাওয়া যাবে না সুতরাং শিক্ষিত যারা হবে তারা এর থেকে বেঁচে থাকবে আক্ষেপ লাগে যখন শোনা যায় কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাই নেশাগ্রস্ত অনেকে বলবেন নেশা করে যারা হতাশা থেকে নেশা করে তে হতাশা তো হারাম আর কেন হতাশ হবে কেন হতাশ জীবনের রঙ্গিন স্বপ্ন দেখার জন্যে নেশা করবে কেন এতে কি পারিবারিক ব্যর্থতা রয়েছে অভিভাবকদের দায়িত্ব পালনের ঘাটতি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক যেমন সৌহার্দ দেওয়া উচিত তার কোনো ঘাটতি রয়েছে অবশ্যই এমনটা বিশ্লেষণ করা উচিত পৃথিবী অনেক আগায় যাচ্ছে কিন্তু মদ আর জোয়া পৃথিবীকে পিছনের দিকে ধাক্কায় দিচ্ছে ধাক্কায় দিচ্ছে সভ্যতার সভ্যতার বাস্তবতায় আর্থিক উন্নয়নে আমরা যত সামনে আগাচ্ছি নেশা তা বিভিন্ন প্রক্রিয়ায় পরিবার দেশ আর জাতিদেরকে ধ্বংস করে দিচ্ছে আজকের কালচারে দেখানো উচিত নেশা নিষিদ্ধ কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কালচারাল আগ্রাসনে নেশাকে উদ্বুদ্ধ করা হচ্ছে পানকে বলা হচ্ছে। যাদের টাকা পয়সা রয়েছে মদ খাবে না তাইলে সেজন্য টাকার মূল্যায়ন করল না এমনটা দেখানো হচ্ছে শুধু তাই না যারা ক্ষমতায় রয়েছেন রাষ্ট্র আর সরকার চালাচ্ছেন তারাও অত সূচনা রাখা উচিত পৃথিবীর সকল ধর্মে নেশা হারাম নেশা নিষিদ্ধ কারণ এটা মানবতার বিরুদ্ধে অপরাধ বন্ধুগণ আব্দা এবং তার প্রিয়তম হাবিব হাম্মদুর রসুরল্লাহ সাল্লাহ কবিরা গুনাহের একটি হিসাবে নেশাকে হারাম করেছেন আপনার আমার ভাই বোন আপন পরিচিত যে কেউই তো করছে আমি আপনি হয়তো ব্যবসা বাণিজ্য করছি সহজলভ্য করে দিচ্ছি সুতরাং যাতে নেশার দ্রব্যাদি সহজলভ্য না হয় জন্য আন্দোলন করা উচিত সতর্ক হওয়া উচিত নেশা কেনার জন্য টাকা পয়সা যাতে সহজলভ্য না হয় এই জন্য সতর্ক হওয়া উচিত নেশাগ্রস্ত ব্যক্তি সর্বত্র ধ্বংসের কারণ তা প্রচার করা উচিত আর এই আন্দোলনে সবাইকে আগায় আসা উচিত না হতো হয়তো আমি হারাবো আমার ভাই বোন আজকে একটা সময় ছিল যখন নেশা বলতেই ছেলেদের পুরুষদের কথা কল্পনায় আসতো কিন্তু সময়টা আজ পাল্টে গিয়েছে নেশা মদ পান মধ্যপতা পুরুষ আর নারী সমানভাবে হচ্ছে বন্ধুগণ যে না উচিত এটা শয়তানের একটি পরিকল্পনা এর দ্বারা শয়তান মানবতাকে ধ্বংস করতে চায় পৃথিবীর জাগতিক বাস্তবতাতেও মদ আর নেশা সফলতা কল্যাণ উন্নতি আর সকল سامرتر دنسیر مدارا گنا حفاظت کرون. شبائی کے کے دورتہ کر سب دور تکار تعفک دن جاتی برت رکھار چیز کرار تعفک دن توبا کر دن السلام علیکم اللہ وبرکات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 जानून बिशेश जार के महान आल्लाज्लेम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 जयंट डर जाके नाहक देख अर्धांगी नातिनी प्रति रविवार रे साए पुनः सम्प्रचार सकाल साढ़े नेश